আসসালামুকমতুলিল্লা রাতনাদিয় দর্শক বৃন্দ পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে যারা পৃষ্ঠী বাংলার সামনে অপবিষ্ট তাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম খিতাবত তাওহীদ এর ধারাবাহিক দাসী মানুষের জীবনে বা একজন মুমিন মুসলিমের জীবনে সবচেয়ে মূল্যবান ও গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো তাওহিদ তাওহীদ ছাড়া কোনো মানুষ কোনো মমিনের ইমান কখনো পরিপূর্ণ হতে পারে না সেই তাওহিদ আল্লাহ সুবাহানা হুয়াতে আলারিয়াত तर एक वादर्के हेईर धारावाहिक दर्श गुलने की विषय सूचना कर विषय तृत्य प्रकार तहदुल अल्लाह सुबहाना सुंदर नाम और पुतपवित्र गलि सम्पर्त यह विषयटी शुरू कर कि नीतिमाल आलोचना कर আল্লাহ সুবাহানা তালার নাম ও গুনাবলিগুলিকে আমরা যেমনইভাবে আল্লাহ সুবাহানা হাতে তিনি তার কিতাবে এবং রাসুল সাল্লাহ আলি হুসাল্লাম হতে তার হাদিসে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হয়েছে আমরা সেগুলিকে কোন প্রকার বিকৃতি অপব্যাখ্যা কারো সাথে সাদৃশ্য স্থাপন ও তুলনা ছাড়াই মহান আল্লাহ সুবাহানাহ তালার জন্য যেরূপ শোভা পায় ঠিক সে আমরা সেগুলিকে বিশ্বাস করব সেগুলিকে সাব্যস্ত করব সেগুলির প্রতি আমাদের সেভাবেই আনুগত্য প্রকাশ করব। সে তৌহেদের তৃতীয় প্রকার তৌহেদ আল আসমা ও সিফাত আল্লাহ সুবাহানা হুয়াত আলার সুন্দর নাম ও গোনাবলীর দৃষ্টিকোণ থেকে তাওদ তার একত্রবাদ এ প্রসঙ্গে লেখক রাহেমাহ তিনি কেউ তহীদে আমরা যে অধ্যায়টিকে নিয়ে আলোচনা করছি তম অধ্যায় সেটি এই বিষয়কেই তিনি বেঁধেছেন বাবু আসমা ওয়াসিফাত যারা আল্লাহ সুবাহ নাম ও গোনাবলির কোনো কিছুকে অস্বীকার করবে তাদের প্রসঙ্গেই এ অধ্যায় আলোচনা হয়েছে আমরা পূর্বে আলোচনা করেছি আল্লাহ সানতাল নাম এবং গুণাবলীকে অস্বীকার করা ধরনের হতে পারে এক অস্বীকার করা হলো অপব্যাক্ষার মাধ্যমে অস্বীকার করা অর্থাৎ যেভাবে এসেছে ঠিক সেভাবে গ্রহণ না করে নেওয়া নিজের মতো নিজের মর্যাম সেটাকে অপব্যাখ্যা করে গ্রহণ করা এটাও এক প্রকার অস্বীকার আরেক প্রকার অস্বীকার হলো সম্পূর্ণ একেবারে সেটাকে বর্জন করা লেখক রাহমহুল্লাহ তিনি প্রথমেই একটি আয়াতের অংশ নিয়ে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদে বলছেন "ওয়া হুম ইয়াকফুরুনা বিল রাহমান" কাফেরদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তুই ধরেছেন যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি অনতম নাম একটি সুন্দর নাম যেটির মাঝে শুধু নাম নয় আল্লাহ রাব্বুল আলামিনের একটি সিফাত একটি বৈশিষ্ট্যও রয়েছে গুণও রয়েছে তা হলো আর রহমান এটি কি তারা অস্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী আল্লাহ বলেই ডাকো জেনে রাখো তারই অসংখ্য অনেকগুলি সুন্দর নাম রয়েছে অথবা আল্লাহ এটি যেমন আল্লাহ সুবাহ আল্লাহর একটি নাম বা সবচেয়ে বড় নাম হলো ঠিক তেমনই ভাবে আর রহমান এটিও আল্লাহ রবাহ আলমিনের একটি নাম আর রাহিম এটাও আল্লাহ রবুল্লাহ আলমের একটি নাম আল খালেক আল মালিক আলসালাম আল খুদ্দুস আল আজিজ আল গফুর সত্তার এসব কিছু আল্লাহ রবুল্লাহ আলামিনের নাম তবে এই নামগুলি আমাদের মন করা কেউ নির্ধারণ করতে পারবো না বরং এই নামগুলির ক্ষেত্রে আমাদের আমাদেরকে কোরআন এবং শাহী হাদিসের আলোকেই সীমাবদ্ধ থাকতে হবে এবং যে নামগুলি এসেছে সেগুলিকে আমরা শুধু আল্লাহ সুহান করব। এছাড়া নিজে থেকে আল্লাহ নাম নির্ধারণ করব না কোনো তোমরা মানুষের সাথে কথা বলো যেভাবে তারা বুঝবে তাদের বোধ বাইরে এমন কঠিন কথা তাদেরকে বা ধারণাগুলি করার মতো তার যোগ্যতা নেই এজন্য তাকে প্রাথমিক অবস্থায় প্রাথমিক ধারণা দিতে হবে এর পর্যায়ক্রমে তাকে আরো পর্যায়ক্রমে বড় ধারণা তাকে দিতে হবে তোমরা কি চাও जे अल्ला है तार रसुल के मानस अस्वीकार करुक मिथ्या बोलुक अर्थात मानुष्यल्लाह रसुल्लामारे सूक्ष्म करी तेनाली आल्लाते विषय पावा प्रथम हल मानुषना होते तरह स्तर अनुज जभर ज्ञान मानुष तेरह गलोचना हो जा साधारण ज्ञान मानुष साधारण पर्या मानु तरह से आगे साधारण पर्यायर विषयगली शिखाते बड़ा गभर विषय तरह से शिखाते यहां जो साधारण मानूष शुद्ध जहरी जिनगण श्रेणी मानूष शुद्ध जाहिर तर शुद्ध वात जिसते क्यों नए এ বাতিল চিন্তা বাতিল কথা আবার ইসলামের কথা কখনো নয় বরং সকল মানুষ তারা ইসলামের সব বিষয়গুলি জানার অধিকার রাখে তবে প্রাথমিকভাবে তাকে পর্যায়ক্রমে সেই জ্ঞান দিতে হবে তুই বন্ধুরা হাদিস থেকে বা এই আসার থেকে আমরা আরেকটি বিষয় জানছি সেটি হলো এই যে মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করলে তারা এটাকে অস্বীকার করে বসবে তাহলে আবার আমরা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলি সূক্ষ্ম বিষয়গুলি মানুষের সামনে উপস্থাপন করব না এ কথা নয় বরং অবশ্যই করব কিন্তু সেই প্রসেসিং বা সেই নিয়ম পদ্ধতি অনুযায়ী করব। আগে প্রাথমিক পর্যায়ে তাদেরকে সাধারণ বিষয়গুলি শিক্ষা দেব এরপরে তাদেরকে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলি তারপরে তাদেরকে আরও সূক্ষ্ম বিষয়গুলি আমরা শিক্ষা দেব এভাবেই মানুষের সাথে আমাদের এই বিষয়গুলি আলোচনা তুলে ধরতে হবে कारणी हमान साथ विषय परिस्थिति परिस समाज साधारण अवस्था विषय के केंद्र कर मानुष्टर जो धारणा रही सामाजिक रसम रवज नीति अनुजाई जो एक धारणा रही है এ ধারণার উপরে যদি আমরা মানুষকে ছেড়ে দেই তাহলে তারা অবশ্যই এই চিন্তা অনুযায়ী তারা আল্লাহ সুবাহার ব্যাপারে এই আকিদা পোষণ করে থাকবে এখন মানুষকে যদি আমরা এই সঠিক বিষয়গুলি তাদের সামনে তুলে না ধরি সঠিক বিষয়গুলির পরিচয় তাদেরকে না দেয় তাহলে তারা ভুল ভ্রান্তির মধ্যেই থাকবে কখনো সঠিক পরিচয় জানতে পারবে না তাই প্রিয় বন্ধুরা আলী রাদিয়াল্লাহু এর কথার উদ্দেশ্য এটা নয় যে মানুষকে কিছু জানানো যাবে না কিছু শোনানো যাবে না তারা কখনো আবার এটাকে ভুল বুঝতে পারে এটা নয় বরং মানুষকে অবশ্যই জানাতে হবে কিন্তু সেটি পর্যায়ক্রমে স্তর ভিত্তিতে মানুষকে জানাতে হবে প্রাথমিক প্রাথমিক পর্যায়ে শিক্ষা মধ্যম পর্যায়ে মাধ্যমিক শিক্ষা তারপরে হায়ার পর্যায়ে হায়ার শিক্ষা দিয়ে মানুষকে ইসলামের বিষয়গুলি পূর্ণভাবে জানানোর চেষ্টা করত এরপর লেখক রহিমাহল্লা তিনি এ প্রসঙ্গে আরেকটি আসার নিয়ে এসেছেন যেটি আমরা একটু ছোট্ট বিরতি নিতে যাচ্ছি এরপরে আবার আমরা ফিরে আসব আশা করি আপনার ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সংক্ষিপ্ত বিরতির পর আবার ফিরে আসি আমাদের গুরুত্বপূর্ণ আলোচনায় লেখক রা আব্বাস রাজি হতে একটি বর্ণনা নিয়ে এসেছেন তিনি দেখলেন এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহামের একটি হাদিস শুনলেন সেই হাদিসটি আল্লাহ রবিনের গুণাবলী সম্পর্কে সে হাদিসটিতে বর্ণনা রয়েছে শুনেই সে ব্যক্তি কি করলেন প্রকাশ করলেন এটাকে যেন কোনোভাবেই তিনি মেনে নিতে পারছেন না যে আল্লাহ রাবুল আলমিনের বৈশিষ্ট্য এই তার গুনাবলী এই হাদিসটিকে তিনি যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না ফকাল এবং বলে ফেললেন মা ফরাকলা তারা যদি কোনো মহকাম আয়াত পায় তাহলে খুব শান্তভাবে ভাবে সেগুলিকে গ্রহণ করে আর যদি তারা কোন আয়াত পায় তখন সেখানে তারা যেন হালাক হয়ে যায় अर्थात महकाम बोला आयत ओ समस्त आयत गुली के महकाम बला है कुरान करीम जो आयत गोधगम्य जार विषय सकल स्पष्ट विधान सम्बल सम्बलित आयत गला आय गुली के आयत गए तब ये आल्ला बर्णना सम्पर्कित आयत गुली रही है से गुली के मुतसाहबा কারণ সেগুলির অর্থ আমাদের কাছে স্পষ্ট সুরাগুলির প্রথমে যেমন আলিফিলাম এ সমস্ত আয়াতগুলি যেমন আল্লাহ সুবাহ করা হচ্ছে আল্লাহ সুবাহ তিনি আরসের উপরে রয়েছেন আরসের উপরে তিনি সমুন্নত এই আয়াতগুলি অস্পষ্ট নয় স্পষ্ট তার ভাষাগত দিক দিয়ে স্পষ্ট অর্থগত দিক দিয়ে স্পষ্ট أبوان الله الرسول صلى الله عليه وسلم وصحبه كرام غن تاراو اهو لكيش پشته شبه بوزه چن ونر باب الله خوك رحمه الله عرقتي أصر نياسة لما سمعت قرائش رسول الله صلى الله عليه وسلم يذكر الرحمن أنكر ذلك فأنظر الله فيهم وهم يكفرون بالرحمن قرائش راجا کن شن لو اتا ملتا شئي هدأ بيار شندير شموئي الله الرسول صلى الله بسم الله الرحمن الرحيم তারা এখানে না। আমরা জানি না স্বীকার করতে বরং বলেন যে উক্ত বিসমা আল্লাহ এভাবেই লেখ সে বিষয়টিকে কেন্দ্র করে আল্লাহ রাবুল আলমিন এআ নাজিল করলেন ওহুমান সুতরাং আল্লাহ তিনি তার যে সমস্ত নাম ও গোনাবলিগুলি করিমি তুলে ধরেছেন নিজের পরিচয় নিজে দিয়েছেন আমাদেরকে সেগুলি কোনো অস্বীকার করার সুযোগ নেই সেগুলিকে সমলে অস্বীকার করা হোক অথবা সেগুলিকে অপব্যাখার মধ্য দিয়ে অস্বীকার করার করা হোক এটা কোনো মৌমিন মুসলিমের কখনো সুযোগ নেই তাকে অবশ্যই সেগুলিকে আল্লাহ সব মতো আলার জন্যই সেভাবেই স্বীকার করে নিতে হবে প্রিয় বন্ধুরা লেখক রাহেমা হল্লাহ এভাবে এ অধ্যায় তিনি শেষ করলেন এরপরে তিনি আরেকটি অধ্যায় নিয়ে এসেছেন যে অধ্যায়টি তিনি বেঁধেছেন একটি কোরআনুলিমের আয়াত দিয়ে তিনি বলছেন যে বাবু কৌলিল্লাহা ফিরুন এর তিরাশি নম্বর আয়াত আল্লাহ রব আল বলছেন তারা আল্লাহ রাবুল আলমীর নিয়মকে बुझ्जे सब आल्लर पक्ष थर पर आरोपी के लेखक रहा महल्ला बेदेन दिए बुझाते चाचन जी अल्लाह सुबहनाम्र न्यामत देर मालिक मानूष तारम के पे न्यामत के अस्वीकार कर कि था माध्यम दिए अल्लाह आलमी नाम दी कत সেই ক্ষেত্রে মানুষ মনে করে যে এই মাধ্যমটাই যেন এই নিয়ামত নিয়ে আসে মাধ্যমটাই যেন এটা দিচ্ছে এই মনে করে তারা আবহা আলমিনকে সেক্ষেত্রে স্বীকার করে বসে। মূলত এটি এক প্রকার এই কখনো ছোট শেরক হতে পারে কখনো বড় শেরক হতে পারে কখন ছোট সেরক হতে পারে যদি কোনো কোনো ব্যক্তি আল্লাহ আব্বুল্লাহ আলামিন তার জীবনে যত সব নিয়ামত দিচ্ছেন সেই নিয়ামত গুলি যদি সে কোনো মখলুকের সাথে সম্পৃক্ত করে থাকে মনে করে যে এই মখলুক অর্থাৎ এই ব্যক্তির মাধ্যমেই বা এই ব্যক্তির দ্বারাই আমি এই জিনিসগুলি পেলাম আল্লাহ রাবুলি আলামিন সে অস্বীকার করে কোন কিছু আল্লাহ রবী আলমিনের কৃতজ্ঞতা প্রকাশ নাই করে তাহলে এই পর্যায়ে এটি সেরকম হয়ে যেতে পারে আর যদি অনেক মানুষ মনে করে এটা না হলে আমি পেতাম না আল্লাহ দিয়েছেন তবে এটা না হলে আমি পেতাম না এটার জন্যই পেয়েছি এ ধরনের যদি মনে করে থাকে তাহলে সেটি শেরকে আসগার ছোট সের কে পরিণত হয় কারণ আল্লাহ রবাহ আলমিন এটাকে মাধ্যম হিসেবে দিয়েছেন এ মাধ্যম ছাড়াও তিনি আরো শত মাধ্যম কে ব্যবহার করতে পারেন আল্লাহ এমন কথাও ঠিক নয় প্রসিদ্ধিদ রাহমাহুল্লাহ তিনি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন অনেক সময় মানুষ যারা প্রৈতিক সম্পত্তি পেয়ে সম্পদের মালিক হয় তারা বলে থাকে যে এই সব হলো আমার মাল আমার সম্পদ আমাকে আল্লাহ দেন নাই আমি আমার বাপদাদার সূত্রে পেয়েছি আসলে সূত্রে সম্পদ কত না কত পায় কিন্তু দেখা যায় ছয় মাস এক বছরে আবার সেই বিশাল সম্পদ হারিয়ে যায় অতএ প্রকৃত সম্পদ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সবহানা হওয়াতে আলা তেনে যদি কাউকে মালিক করে থাকেন দিয়ে থাকেন কারো মাঝে এই সম্পদ রাখতে চান তাহলে এই সম্পদ থাকে আর যদি রাখতে না চান তাহলে আল্লাহ না করে অন্য যার কথা আরেকজন প্রসিদ্ধ এমাম থেকে আউন বিন থেকে তিনিও বর্ণনা করছেন যে ব্যাখ্যা হলো এই মানুষ কিভাবে আল্লাহ রবাহ আলমিনের নিয়মকে অস্বীকার করে মানুষ বলে বসে এক প্রকার যে অমুক ছাড়াই যেন আর হবে না অমুকের কারণে হয়েছে এক্ষেত্রে যদি সে মনে করে যে অমুক না হলে এটা হতো না অমুকেই এটা দেওয়ার মালিক একমাত্র আর কেউ না এটি হলকে একবার যাবে। আর যদি মনে করে যে মাধ্যমের মাধ্যমে আমাকে দিয়েছেন সে মাধ্যম ছাড়া আর শত মাধ্যম দিয়ে তিনি আমাকে দিতে পারেন এই মাধ্যম না হলে যে হবে না এমন কথা নয় কয়লা কোথায় আবার এখানে মানুষ অনেক সময় আল্লাহ করে বসে তারা বলে সুপারিশের মাধ্যমে শুধু আমি এটা পেয়েছি হ্যাঁ হাত যেমন সেই জাহেলে যুগের মুশ্রেকরা বলতেন মা না আমরা তাদের তো আসলে আবাদত করি না শুধু তাদের কাছে ধরনা দেয় এজন্য যে তারা আমাদের কাছে আল্লাহর কাছে পৌঁছায় দিবে তো যখন তারা কিছু পেয়ে যায় তখন তারা মনে করে বিশ্বাস করে যে আমাদের এরা যদি সুপারিশ না করতো তাহলে এটা আমরা পেতাম না কারো সুপারিশের প্রয়োজন নয় সুপারিশের জন্য থেমে থাকেন না প্রিয় বন্ধুরা অতএব মানুষের জীবনে যে সমস্ত নিয়ামত পেয়ে থাকে আমরা আমাদের উচিত সব নিয়ামত ছোট বড় স্বাস্থ্যের নিয়ামত শিক্ষার নিয়ামত অর্থের নিয়ামত সন্তানের নিয়ামত সকল প্রকার নেয়ামত একমাত্র আল্লাহ সব সময় আল্লাহ সুবাহ করা এবং তার কৃতজ্ঞতা আর যে মাধ্যমে আমরা পাচ্ছি সে মাধ্যমকে স্বীকার করতে অসুবিধা নেই কিন্তু এই ধরনের কখনো বিশ্বাস রাখবো না যে এই মাধ্যম না হলে আমি এটা আর পেতাম না এ ধরনের বিশ্বাস কখনো হওয়া উচিত নয় বা এই মাধ্যমেই আমাকে দিয়েছে আল্লাহ দেন নাই এই ধরনের বিশ্বাসগুলি হল কুফির বিশ্বাস কখনো লেখক তিনি গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করছেন যে আল্লাহরা বলে আলমিন বলেন আমার বান্দারা কি করে তারা সকাল করে কিভাবে মিনুন বি আমার প্রতি ইমান নিয়ে আর কা ফিরুন কাউকা কার প্রতি তারা অবিশ্বাসী হয়ে অবিশ্বাসী হয়ে বলতো এখানে রাত্রিতে যখন বৃষ্টি আসে সেই রাতের বৃষ্টি সকালে মন্তব্য করে এক শ্রেণী বলে যে আসলে আজকে রাত্রে যে বৃষ্টি পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ রা বলে আনামিন তিনি শুধু অনুগ্রহ করে আমাদেরকে এই বৃষ্টি দিয়েছেন তার দয়ায় তার মায় তার অনুগ্রহে আমরা এই বৃষ্টি পেয়েছি এটা হলো এক বিষয় তাহলে সে ব্যক্তি আল্লাহ সুবাহর প্রতি ইমানদার আর ওই তারকারী করে না যে তারা যেন কা ফিরুন বিল কাউকা তারা আমার প্রতি কাফের হয়ে যায় আর তারকার প্রতি ইমানদার হয়ে যায় অর্থাৎ মাধ্যমকে যারা মূল মনে করে আল্লাহ সুবাহ ভুলে যায় তা অবস্থা হলে তাই মানুষের अनुर आज केतो बा गाड़ी ड्राइर जी भलो ना हतो धन जो আসলে ড্রাইভার আমাদেরকে বাঁচাননি বাঁচাইছেন আল্লাহ ক্ষেত্রে স্বীকার করা উচিত আল্লাহ আমাদের সবাইকে তার নিয়ামত গুলিকে ভালোভাবে স্বীকার করে তার প্রতি যেন আমরা আস্থাশীল হই তার প্রতি যেন কৃতজ্ঞশী হই আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আজকে আমরা এই পর্যায়ে বিদায় নিতে যাচ্ছি আসসালামু আলাইকুম বরহমি বু